মানবতার সমাধান দর্শক শ্রোতা আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে এ অনুষ্ঠান অবলোকন করছেন তাদের সকলকেই আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিচের কাহিনী এ ধারাবাহিকতায় অনেকগুলো পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকেও অনুরূপ একটি দিলফরিব বা চিত্তাকর্ষক ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ যার মধ্যে রয়েছে হজরতে ইব্রাহিম আলহি সালাম এবং তদীয় স্ত্রী হজরতে সারা আলাইহিহিহ সালাম তাদের উপরে আকস্মিকভাবে নেমে আসা এক জালিম বা এক অত্যাচারী বাদশাহ সেই নির্মম অত্যাচারের কাহিনী সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আমাদের স্টুডিওতে যারা এসেছেন সম্মানিত আলোচকবৃন্দ তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে নেই তনমধ্যে আছেন শেখ প্রফেসর ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এবং রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া এবং শেখ মুজফর আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি দর্শক শ্রোতা হযরত ইব্রাহিম আলাইহিসিম তিনি অত্যন্ত বড় মাপের একজন নবী ছিলেন যাকে পাক খালিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ঘোষণা আমরা পেয়ে থাকি আসুন কত পরীক্ষা এবং কতটা আল্লাহ অনুগত হলে তার এই উপি পেতে পারেন তার কি আদমশ পক্ষে আমরা আজকের এই ঘটনা থেকে জানতে পারব। আমরা ঘটনার প্রারম্ভিক অনুবাদমূলক আলোচনা শোনার জন্য যাচ্ছি ডক্টর জাকারিয়া সাহেবের কাছে আজকের যে ঘটনা আমাদের মোহারাম শুরু করতে চাচ্ছেন সেটা হলো ইব্রাহিম আলাইটনা আমরা ইব্রাহিম সবচেয়ে বেশি ভোগ করি কারণ তিনি ছিলেন আল্লাহ বলছেন উম্মা উম্মা জাতি পুরো এক জাতি মুশক তিনি কি করেছেন তিনি যখন ইরাকের উরনগরীতে পিতাকে বললেন সালামুল্লা কানবি হাফিয়া আমি সালাম দিয়ে চলে যাচ্ছেন তিনি তাদের কাছ থেকে আলাদা হয়ে চলে গেলেন সাথে তার স্ত্রীকে নিয়ে গেলেন যাওয়ার সময় সেখান থেকে স্ত্রী সারাকে নিয়ে তিনি যাচ্ছিলেন মিশরের রাস্তা দিয়ে সে রাস্তা তিনি ফিলিস্তিনে যাবেন তার উদ্দেশ্য যাওয়ার পথে তাকে জানানো হলো যে এখানে একজন অত্যাচারী বাদশাহ আছে যে বাদশাহ নিয়ম হচ্ছে যে কোনো সুন্দরী মহিলা দেখলে তাকে নিয়ে যায় ভোগ করার জন্য আর তার সাথে যদি স্বামী থাকে তাকে হত্যা করা হয় তো তিনি এই ঘটনা শুনে অবস্থা খারাপ জানেন যে কী করা যায় তিনি তার স্ত্রীকে বললেন আমি এবং তুমি ছাড়া আর মুসলিম বলতে কেউ নেই পৃথিবীতেও নেই যদি আমাকে জিজ্ঞেস আমি তোমাকে বলবো যে আমার বোন কেন দিনী বোন হিসেবে বলবো আর তুমি এটা অস্বীকার করো না তখন নিয়ে যাওয়া হলে আল্লাহ তোমাকে সেখানে সহযোগিতা করবেন ঠিকই তারা ধরে ফেললো তারা এই পরিকল্পনা এই ঘটনাটা কেন উল্লেখ করেন ঘটনাটা পুরোটা উল্লেখ করেছেন একটা কথা আলোচনা করতে গিয়ে যে ইব্রাহিম মিথ্যা কথা বলেননি তবে তিন জায়গাতে তিনি তাউরিয়া করেছেন তারপর তিনি বললেনটা হলো এটা এই ঘটনাটা তিনি বললেন যে এটা আমার বোনা অ্যা আমার বোন তো ঠিকই বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো উনি নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ দাঁড়িয়ে গেলেন ওনাকে নিয়ে যাওয়া হলো ওখানে যাওয়ার পরে তিনি সেখানে সে বললো ছিল বাদশাহ বলল যে তুমি দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যায় আমি তোমায় কিছু করব না কিন্তু আবার তিনি দোয়া করলেন দোয়া করে সুস্থ হয়ে যাওয়ার পরে তার মধ্যে আবার লোকগুলো তিনি এটা চাইলেন হ্যাঁ যোগ যে সারা বলছিলেন যে হে আল্লাহ তুমি জানো সবচেয়ে ভালো যদি মাত্র আমার স্বামীর জন্য আমার লজ্জাই স্থানকে আল্লাহ তুমি আমাকে বাঁচা বাঁচাও তোমার পরে ও লোকটা সুস্থ হওয়ার পরে বললো একে নিয়ে যাও একটা শয়তান নিয়ে আসছো তোমরা গালি দিয়ে বললো যে এত মানুষ নাই একটা শয়তান নিয়ে আসছো মানে একটা বললো নামাজ পড়ছিলেন তার কিছু ছিল না তার একমাত্র আল্লাহর কাছে কি অবস্থা হয় জানাচ্ছিলেন তিনি এসেই বললেন এইভাবে আসছে যে ওদিকে তো সারা আলী ইসলামের উপরে এইভাবে বাদশা আক্রমণ করছিল করছিল তখন ইব্রাহিম কি করছিলেন জানো তিনি কিন্তু নিজের অহংকার প্রকাশ করেন যে আমি ভালো হয়েছে এটা না আল্লাহ আল্লাহ আমাকে খুব চমৎকার আলমিন আমাকে রক্ষা করেছেন এবং ওই অত্যাচারী শাসক উপস্থাপন করার জন্য আমরা বিশ্লেষণাত্মক আলোচনা শোনার জন্য শিক্ষণীয় বিষয় আমরা প্রথমেই যাচ্ছি আমাদের আলোচক শেখ মুজফর বিনসেনের কাছে এই হাদিসে অনেক শিক্ষা ইব্রাহিম সালাম বললে তাকে বলতে হয় আবুল আমি পৃথিবীর সমস্ত নবীদের ভাব বলা হয় তাকে কেন যে অধিকাংশ নবী তার বংশ থেকে আসছে রসুল আবুল আম্বা বলেছেন আর তার ঘটনা বেশি হবে এটাই স্বাভাবিক তার জীবনের চূড়ান্ত পরীক্ষা ছিল যে আমি যেহেতু একজন নবী এবং আমার সাথে নিয়ে যাচ্ছে আমার স্ত্রীকে তিনি কত সচেতন মানুষ ছিলেন हमें कि बलबी बो, शुद्ध परहिजगार छा कत सचेतन हम जिनाररब जगत सर्वश्रेष्ठ सुंदर मे सूत सचेतन यम करते हैं सचेतनिरा उपन कर तुम्हें बोलो बोल भाई की चमत्कार सूतरा एखान एक शिक्षा पाव जाए जो को मानुष निजे स्त्री के अथवा निजे को बुल आलमीन के भरोसा चिंता कर रबुल आलमीन के जदि एकम भरोसार स्थल मन কত তেজ ছিল তিনি বলে দিলেন ডাইরেক্ট যে আমি যদি একমাত্র আমার সত্যিকার স্বামীর জন্য আমার লজ্জার হালাল করে থাকি তাহলে আমার উপরে তুসাল এখানে একটা জিনিস মহিলাদের একটা বিষয় শিক্ষণীয় ব্যাপার যে আপনির সতিত্ব সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন এছাড়া পৃথিবীরা কেউ জানে না ছাড়ার মতো তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন কত বড় ইমানই তেজ তার মধ্যে এই বলি অন্য যেকোন জায়গাতে যেমন বলছেন এই হাদিসটা এটা হচ্ছে ইন্ডাফিল্ড মাহারি জেলা মান্দুরহা ক্ষেত্রে যে কোন জায়গাতেই যদি কোন জায়গায় বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সেখানেই সত্য বলে বিভুদ্গ্রস্ত হয়ে সেগুলো ঘুরিয়ে বলা যাবে সোল্হাম নিজেও বলেছেন যেমন আমি এই না মক্কা থেকে তিনি যখন তোমরা কোথেকে না হানুমিন মা আমরা পানি থেকে পানিতে সব মানুষ পানি থেকে তৈরি এটা বুঝছে বাইরের লোকেরা মনে করছে না পানি নয় এখানে উদ্দেশ্য হচ্ছে যে পানির খুঁজে যাচ্ছে যে আমি জীবনে তিনটা কথা এইভাবে সুতরাং তোমরা আমার কাছে সুপারিশ চেতাম সুপারিশ করতে তোমাদের পারবো না তোমরা মুসার কাছে চলে যাও ইব্রাহিম আলাহালাম শুধু তিনটি বাক্যের কারণে সুতরাং যে কোনো জায়গায় কথা আপনারা সম্মানিত আলোচক বৃন্দের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ ঘটনার ধারাবাহিকতা তো আমরা অল্প সময়ের জন্য ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও আপনাদের সামনে এই ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হব ইনশাআ ততক্ষণে সাথে থাকুন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 बृहस्पतिवार रत साढ़े सात आप पुनः सम्प्रचार सकाल साढ़े नटाय बांगलेशे बीस टी बांगला है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 बिरतिकालीन समय थार् अनेक अनेक धन्यवाद बरतर पर आब्धाराएं अपन सामने उपस्थित होल्ला हम जेखने आलोचना चल रही अत्यंत गुरुतवपूर्ण एक विषय जे इब्राहिम अलह सलेम तदियों स्त्री हजरत सारा अलहसल्लम कि भाव एक जालिम बादशार जुलूम थे निष्कृति लाभ कर আসুন এই বিশ্লেষণাত্মক পর্যায়ে সমীজি সালি আর কোন নবী হয়েছেন কিনা সন্দেহ এমনিতেই তো আল্লাহবুল্লা আলমী তাকে আবুল আম্বিয়া বানান নাই জি অবশ্যই আবুল আম্বিয়া কিভাবে এই সমস্ত পরীক্ষা দেখেন এখন পর্যন্ত উনি নিঃসন্তান পরীক্ষা প্রচুর দিয়েছে পেশ করলাম আচ্ছা আল্লাহ রাবুল্লাহ আলমিন সেখান থেকে শুরু করলেন হজরত ইব্রাহিম আলি ইসাল্লামকে সম্মানিত সেখান থেকে বললেন যে হুবে বলে সম্মানের ধারা চালু তো এখান থেকে দেখুন হজরতে ইব্রাহিম আলি ইসাল্লামের প্রথম সন্তান হল হজরত ইসমাইল আলিহালাম দ্বিতীয় সন্তান সার আর গর্ব হচ্ছে ইসাহাক আলিমাম ইসমাইল আলিহাসালামের আপনার বংশ পরম্পরায় আর কোনো নবী নাই শুধুমাত্র হজরত ইসাহ আলী ইসলামের বংশ পরম্পরায় নবী শুরু হলো হজরত ইসাহা আলিহাসাল্লাম পর্যন্ত হজরত ইসমাইল আলি ইসলামের বংশ পরম্পরায় শুধু একজন নবী আসলেন আর তিনি হচ্ছেন সৈয়দুল আমি সালিম রসুল্লাহ তাকে দেশ ত্যাগ করতে হবে তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে যেখানে গিয়ে তার দাওয়াত দেওয়াটা সম্ভব হবে সেখানে প্রয়োজনে তাকে যেতে হবে যেমন রসুল সাল্লাহ আলী মক্কায় দেওয়ার দ্বিতীয় এক পর্যায়ে তিনি তায়েফও গিয়েছিলেন এরপরে তিনি হিজুত করে মোদী এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে এই দাওয়াতি কাজ যারাই আমরা করতে যাব বা যারাই এই দায়িত্ব পালন করবেন তারা কুসুমাস্তিহ্ন আপনার বেডে ঘুমাবেন তাদের জন্য কোনো রাস্তায় স্মুথ থাকবে না বরঞ্চ যতই সব সুযোগ সুবিধা থাকে এর মধ্যেই তাদের জন্য অনেক ধরনের বিপদ আপদের উপর আল্লাহ অবশ্যই এবং স্ত্রীদেরকে বলে দিয়েছিলেন যে দেখো ইব্রাহিমের স্ত্রী সারা যেমন হয়েছিল তোমরাও সেই স্ত্রীর ভূমিকা পালন করো গোটা নারী পরীক্ষা দিয়েছেন হাজর আনহা সেই ভূমিকা যখনই বিপদ বেশি আসতো তিনি নামাজে দাঁড়িয়ে দিতেন আল্লাহর সাথে সম্পর্ক ঝালাই করে নিয়ে আসার সম্পর্ক ছিল ঠিকই ইব্রাহিম আল্লাহিসাম এই কাজটা করেছেন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ সম্পর্ক করে যে পূর্বী সমস্ত নবীদের কাছে সলাাদ ছিল আগেও সলাদ ছিল পরে ছিল এটাও প্রমাণ করে যে সারা আলহাম তিনি নামে দাঁড়িয়ে যাওয়া উচিত এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা উচিত রাতে অন্ধকারে হোক নফল হোক ফরজ হোক যে কোনো নামাজে তার জন্য একটা বড় জিনিসভাবে করতেন একটা বড় শিক্ষা যে আমাদের দাঁড়িয়ে আমাদের করা দরকার একটি শিক্ষা হচ্ছে বা আমাদের বিভিন্ন সময় এখন কারামতের বিভিন্ন রূপ আছে মনে রাখতে হবে কারামতুলিয়া হক কখন যদি সেটা বিরোধী না হয়ত প্রকাশিত হতে পারে কিন্তু তিনি জানেন না এটা আল্লাহ হয়ে গেল যোগ করি বিপদ পড়লে ভরকে যাওয়া যাবে না এ একটা বড় শিক্ষা বিপদে পড়লে যে আপনি একেবারে ঘুমিয়ে গেলেন পালিয়ে হয়ে গেলেন না আপনি আল্লাহর বান্ধা আল্লাহর কাছে আপনি চান নিরাশ কেন হবেন हो की तो तो तो हो तार निये आल्ला तक ना तुम रहमत रहमते चमत्कार दृष्टान दर्शकों को बुजते चित्ते दाड़े गुजरात सहाय करते पालाते चेस्ट करें क्योंकि दृष्टान पेश कर लाश बा भोड़के जावा विषय जो करते चाहिए हल इब्राहिम अल्लाहम के निर्तित इब्राहिम लक्ष्य कर चार बार याबा अनुबादा संक्षेप संखे दिखे प्रथम कीसर एबदत करें शुने चो देखे कि आरोप आबादी আমার ভয় হচ্ছে আল্লাহর আজাব আপনাকে ধরে ফেলেন অত শানের সাথী হয়ে যাবেন চারটা কথা বলার পরে বাপ আজর বলছে কি আমার প্রতি বিরাগ ভাজনীল বললেন দিকে চলে যাচ্ছি দেখুন ইব্রাহিম সালাম তার বাপ কে বোঝানোর চেষ্টা করেছেন আজকে সমাজে বহু আজর রয়েছে आजर, आजर का जख दिन दावत नहीं जाए तक दावत के भत्सना करय देखा क्योंकि इब्राहिम आलाम के बेहार पर आजर की सफल होते पे परि कल किया मतर अवस्था देखा जाए बुकारे बड़ो हदीस वर्णित हो आजर अपमानित है बरम जख इब्राहिम आला सल्लम से बोलेंगे हमारे अबाध्यता करबें ना बाप के लक्ष्य कर आजर बोलें সে ওয়াদার কারণে তিনি আল্লাহ জানি আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন আমাকে অপমান করবেন না आमार आमार काफिर आवस्षुक, आवस्षुक, जी, जी। पायर दिखा तक कदाए गोबरे लेपटान पशु बेजर मत সালামকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আজর সফল হতে পারেনি জান আজকের যুগে যে হকের বিরুদ্ধে যারা অ্যাকশন নিবে এবং আরো জিনিস পাই দেখুন ইব্রাহিম আল ইসলাম একটা মডেল সন্তান সংক্ষেপে বলুন আমরা যেহেতু শেষ পর্যায় চলে এসছে যে সন্তান হিসেবে। বাবা যদি কাফের দাওয়াত আসা উচিত যদি আসে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো পরিবার পাবো ভালো সমাজ আমরা গড়ে তোল আরেকটা শিক্ষা হলো তাকে আল্লাহ দিকে ডাকতে হবে তাহিদের দিকে ডাকতে হবে এবং আল্লাহার আজাব থেকে ভয় দেখাতে হবে শয়তান থেকে পরেদ যেন থাকে শয়তান যেন আক্রান্ত না করতে পারে এই সুন্দর ভাবে আত্মীয় স্বজন এবং জনগণকে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বাতিলের সঙ্গে আপোষ করা আপনারা অত্যন্ত মনজ্ঞ আলোচনা আমাদের প্রাজ্য আলোচক মন্ডলীর কাছ থেকে এতক্ষণ শুনছিলেন আজকের এই আলোচনা থেকে যা উপলব্ধি করলেন তা আমাদের সকলের জন্য আমাদের এহকাল এবং পরকালের জন্য অতীব জরুরি যে দৃঢ় চেতা ইমান নারী পুরুষ উভয়ের মাঝখানে না থাকা পর্যন্ত আমাদের কিন্তু নিষ্কৃতি মেলবে না এবং পিতা হোক মাতা হোক যত বড় আত্মীয় হোক না কেন যদি কুফুরির দিকে আহ্বান করে বা কুফুরির সাথে আপোষকামিতারা আহ্বান করে সেখানে কশিন কালেও এটা গ্রহণীয় নয় বরং এটা ইমানের যবা নিয়ে বর্জন করে আমাদের চলে যেতে হবে একমাত্র তা ঈদের প্ল্যাটফর্মে সমবেত হয়ে আল্লাহর কাছে আসুন এই শিক্ষা আমরা আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে গ্রহণের মাধ্যমে আমরা অহলৌকিক এবং পরলৌকিক জীবনে মুক্তির আশাবাদ ব্যক্ত করি আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলেই বলি আমিন আকুল কাউলি হাদা আস্তফুল্লাহলি লকুম عليكم আসসালামাইকুম الله